গুলা দিনে দাঁড়ান আমরাও এই প্রতিষ্ঠানের এই পশল এবং এই প্রতিষ্ঠানেরই পরিচালক আমরা এই প্রতিষ্ঠানগুলার এই ফ্যাক্টরি থেকে উৎপাদিত এটার জন্য কালেকশন লাগবে কোনো সন্দেহ নেই কিন্তু এক ঘন্টা আগে আমাকে আমি স্টেজে বসাই রাখার প্রয়োজন পেয়েছিল दसटा मिनट आगे आसूद जरा जगह बसिंगे ता मिसाफिल्जर दरद की बुझदे अक्टोबर पंद्रह तिखिल शुरू होद गैप जा रहा पर आल्लाक আর প্রতিদিন তো মানুষ আমাকে দশটা এগারোটায় বয়ানে দেয় আমার সুইচে ফুটে বারোটা একটা দুইটা বাজে তো সেরকম একটা মানুষকে রেস্টের থেকে আইয়া এক ঘন্টা স্টেজে বসাইয়া ঘুরানোর কি দরকার ছিল নম্বর এক নম্বর দুই আপনারা হয়তো মনে কষ্ট নিতে পারেন কিন্তু আমি আসল কথা বলতেছি আমি এই আঠারো বছর সিলেটে বয়ান করি আঠারো বছর আলাহি বিয়ানী বাজারে গতকাল বয়ান করছি যে এটা আমার আঠারোতম বছর আস্তে আস্তে এখন প্রোগ্রাম কমাই ফেলছে কেন কমাই ফেলতেছি আমরা বিদেশি মানুষ হিসাবে আমাদেরকে দাম দেয় না আজকে যদি এখানে হবিগঞ্জের হুতুরবার হরিপুর হিসেবে হতো এমনকি খামসায় হুদুর হইত তাহলে এক ঘন্টা এখানে বসে রাখা যাইত আর আমি পরিচিত দিন চেয়াও ফেনি নোয়াখালী চট্টগ্রামে এরকম এক ঘন্টা বসায় রাখতে না আমি এর আগে উঠে চলে যেতাম আমি আউলিয়া দেশ এটা বাগা রহমতুল্লাহ আলের দেশ শেখে কুরিয়া রহমতুল্লাহ আলের দেশ সাইকে গহরপুরি রহমতুল্লাহ আলের দেশ সেখানে গাজীনগরের রহমতুল্লাহল দেশ সেকে কাতিয়া রহমতুল্লাহল দেশ সেই শ্রদ্ধা কোধার কত আমি বসা থেকে উঠে মানুষ বিদেশি মানুষ হিসাবে আমাদেরকে মূল্যায়ন করে না বলছি মনে নেন हम तो एमने दवा की आग्रही छोटा आयात करी मैम दसर श्रद्धा एगंज शरीफर पर आपन सामने तेलावाद करी जानी किसु मानु প্রত্যেকের কিছু বক্তা থাকে না প্রত্যেককে মহাব্বত করে যে কিছু মানুষ আছে না এই নালায়েকের বক্তা কিছু মানুষ আছে না আশা ভরসা করে বসে আছে মানুষ এই জন্য কিছু কথা বলা আমার ভেয়েরা যে আয়াতের কারিমা আমি আপনাদের সামনে তিলাবাত করেছি এর মধ্যে আল্লাহ সবহানা এর সাত করেন मानुसा माला सम्पद ए सतान जी दुई जिन मानुष दुनिया हल सम हल सतान এই দুইটা জিনিস কেয়ামত দিবসে মানুষের কোনো উপকারে আসবে না আল্লাহ পাক বলেন তাহলে কি উপকারে আসবে ইল্লা মান আতল্লাহ বিকল বিন সালিম মগর ওই ব্যক্তি যে আল্লাহ পাকের কাছে উপস্থাপন করতে পারে নিয়ে আসতে পারে একটা রোগমুক্ত নিরাপদ ফলভ रोगमुक्त कलपटाई क्या दिवस तरह उपकारे आस हल आयार मोटामुटी शब्दिक अनुबाद बुझार विषय हल मानुषे शर मध्य किसु अंग आज बाह्यिक अंग কিছু অঙ্গ আছে আর যা এ বা তেনা অঙ্গ কথা আপনারা বুঝতেছেন আমিতো মজবুর জোবানে রে মন্তুর্কি অমন্তুর্কি নমি দানম আগার বু দেবু দেবানম দর দেহানে বন্ধুর ভাষা তুর্কি ভাষা हमी तो तुर्की भाषा जानी ना जे कारण बंधुर का मूर्ण भाव व्यक्त करते आत भलो हतार जिज्वा जदि बंधुर मुखर मध्य स्थापित होत अथवा बंधुर जिज्वादी हमार मुखर मध्य स्थापित होत दोनों भाषा जो एक हमें बंधु के मक्त करते जिब्बार मध्य नोआखाली भाषा बृहत्तम नोल फेनी आपरा फेन्ी बृहतम नोआखाली बिस्ट्रिक्ट जिब्बाए सीलेटर भाषा सिलेटर भाषा जानिना जो आज के सिलेटे भाषा जाना थकत मन भाव अपने व्यक्त करते তখন বুঝতেছেন কিনা এই কথাটা জিজ্ঞেস করতাম না এখন বারবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করা লাগে বুঝতেছেন কিনা কারণ ভাষা এক না যদি আপনারা আমার কথার একটু হা না মাতেন তাহলে আমার সাটিসফাই হয় যে আমার কথাগুলো আপনাদের বুঝে আসতেছে কথা বুঝতেছেন মানুষের শরীরের মধ্যে কয় প্রকারের অঙ্গ আছে এক প্রকারের অঙ্গ বাহ্যিক আরেক প্রকারের অঙ্গ আভ্যন্তরীণ কতগুলা শরীরের বাহিরে আর কতগুলা শরীরের ভিতরে বাহিরের অঙ্গগুলা তো আমরা দেখতে পাই হাত পাও চোখ কান নাক এগুলা বাহ্যিক অঙ্গ কিন্তু ভিতরের অঙ্গগুলা তো আমরা দেখতে পাই না এই ভিতরে মোট কয়টা অঙ্গ আছে এবং কি আমরা অনেকে জানিও না আসলে ভিতরে মানুষের কয়টা অঙ্গ আছে এবং কি মানব দেহের অভ্যন্তরে তিনটা অঙ্গ আছে কয়টা অঙ্গ একে দিল ওয়ালে দরহার ফেহারি এক হাস্তি মুশকিল সিফাতে নামা হাত গুজিদন সিফাতে দিল দিলহামাত বেকার মানুষের শরীরের অভ্যন্তরে তিনটা অঙ্গ আছে এর একটার নাম নফস একটার নাম রুহ একটার নাম কল্প বাংলায় নফস শব্দের অর্থ হল মন আর রুহ শব্দের অর্থ হল আত্মা ब्धर अर्थ हल अंतरिदयंगे अंग आस्तित गोटा शर का टुकड़ा बनई नक्सर अस्तित्व नो रूहर अस्तित्व कर ले जाए बुझे ना बुझे नहीं একটা উদাহরণ দিলে আপনারা কথাটা ভালো রকম হেবলা টাইপের আমাদের দেশে হেবলা আচ্ছা মার্শাল্লাহ যাই হোক আগে সেইভাবে শব্দটা বলছে এইটা সবের বক্তব্য এইটা নোয়াখালীতেও চলে সিলেটেও চলে সিজার ডাকার দিকে করে তো পাঁচ দিন পরে যখন জামাই শ্বশুর বাড়িতে বেড়াইতে এসে। যেই শব্দ না বুঝেন সেটা আমাকে জিজ্ঞেস করবেন আমি আপনাদের থেকে জানি আবার আপনাদেরকে বলব জামাই যখন শ্বশুর বাড়িতে বেড়াইতে এসছে তো শ্বশুর মিয়া জামাইকে দশ টাকা দিছে কিছু খাওয়ার জন্য দিয়া কয় জামাই বাবা বাজারে যাইয়া কিছু খাইয়া আসেন তো জামাইছ সে ওই দশ টাকা নিয়ে বাজারে গেছে বাজারে ঝুঁকতেই সামনে পাইছে তরকারি দোকান একটা তরকারি দোকান ছিলেন তো এই তরকারি দোকানদারের দোকানে ছিল জামেলা এর মধ্যে এই লোক দাইয়া দশ টাকা দিয়া কয় আমাকে দশ টাকার কিছু দেবে দশ টাকার কিছু দেবে কিছু তেল কেন কীছে ওই যে শ্বশুরে বলছে দশ টাকার কিছু খাই আসেন ওই কিছু এখন দোকানদারের কাছেও জায়গা করে দশ টাকার কিছু তেল এই লোক বলছে কিছু দোকানদার বুঝছে কচু কচু সিনেম এরকম মোটা কাঠ হয় না একজন লম্বা লম্বা এখানে আমাদের দেশে কাঠ কচু কয় আপনাদের এলাকায় কি করে পান কতু মুরা কতু আচ্ছা মিষ্টি না মিষ্টি না বলেছি মিষ্টি খাউজা মিষ্টি না খাউজা নি আছে এখন দোকানদারে এক এক কেজি এক কেজি চাষ করিয়া এটা কাটিয়া কাটিয়া রাখছে দশ টাকা কেজি বিক্রি করে এই লোক যখন যাইয়া বলছে আমাকে দশ টাকার কিছু দেন দোকানদারে মনে করছে কচুর দোকানদারে ওই এক কেজির কাঠ একটাকে মাঝখানে কাটি দুই ব্যাগ করি তারে ধরাইয়াছে লোকটা একটাকে বকেটের মধ্যে রাশি আর একটাকে চা শুরু করছে মোটামুটি শ্বশুর বাড়ির দরজা পর্যন্ত দেখতে দেখছে দুনোটা প্রায় খাওয়া শেষ আর একটু বাকি আছে এটাও খাইত কিন্তু গলায় যে খাবি শুরু হয়েছে এই কারণে আর খাইতে পারে নাই এইটারে সকেটের মধ্যে রাখছে কাকা কচু রান্না করা তারা খাইলে গলা চুলকে নি কেমন চুল ক্যান চুলকেচে চুলকেচে ফুলি গেছে এখন শ্বশুর বাড়িতে যাইয়া যখন চিল্লানি শুরু করছে শাশুড়ি জিজ্ঞেস করে জামাই বাবা কি খাইছেন কয় আমার শ্বশুর বাবা আমাকে বলছিল কিছু খাওয়ার জন্য এখন এই কিছু খাইছি পরে আমার এই অবস্থা শ্বশুরও আছে ঘরে শ্বশুরে কয় জামাই আমি তো কিছু খাইতে বলছিলাম আপনি কি খাইছেন কয় কিছু খাইছে শ্বশুর তো অবাস কি রে কিছু নাম নাই তোর শিশু কিছু আসি আপনি বলছেন কিছু খাইছি আমি দোকানদারকে বলছি কিছু দিতে এখন সেই শিশু খাইছি পরে আমারে এই অবস্থা শ্বশুরে তোর কিছু এটা কি তোর পকেটের থেকে বাইর তৈরি দেখেছে কয় কুড়াটা তো খাই ফেলছিস আর একটু আছে সামান্য শ্বশুর দেখি তো বেকু হয়ে গেছে ইন্ডাল ইন্ডলাস এইটা তো কষু রান্না করে খাইছি অত গলা চুল গাছ কাছে এক কেজি কসু কয় আপনার আব্বা ফাগল নি করু এইটা কেন খাইছেন আপনি না আমার কিছু খাইতে কইছেন আমি তো দোকানদারকে কিছু দিতে করছি কয় আপনি কিছু দিতে কইলেন কেন কয় আপনি কিছু খাইতে কইলেন কেন শ্বশুরে কয় পাগলের পোলা কিছু খাইছে করছি যে তো ঠিক কিন্তু বাজারে তো কিছু নামের কিছু না নাইলে আপনি আমার কিছু খাইতে করলেন কেন বাজারে কিছু নামের কিছু নাই যে এই কথা ঠিক কিন্তু যাহা কিছু আছে সব কিছু তো কিছু বুঝি থাকলে বলেন তো এখানে আমরা মানুষ আসিনি কেউ এখানে আমরা কেউ মানুষ আছি আমরা মানুষ এখানে কেউ নাই যদি মানুষ থাকি। থেকে এক লোক দাঁড়াইয়া যদি ডাকে। এই মানুষ আপনারা জ্ঞানী বলবেন না পাগল বলবেন কেন সে তো মানুষ কইয়া দেখতেছে। আপনারা তাকে পাগল বলবেন কেন বোঝা গেল মানুষ সবগুলা राजमान से आत्ता तो नहीं। माथार तालुख पालु पर्त शरीर नाम रूढ़ अंगेर अस्तित्व आटर नाम हल कल प्रत्येक मानसर वामप जीते हाट आरबी तेरब उर्दू फार्स और बांगलाते अंतरिजय অস্তিত্ব আছে এই জিনিসটাই হল আসিমাতুল জিস হেডকোয়ার্টার অব বডি প্রত্যেক দেশের যেরকম একটা রাজধানী থাকে মানব দেহের রাজধানী হইল এই কলপটা কোন শত্রু পক্ষ যদি কোন দেশ দখল করতে চায় প্রথমে রাজধানীর উপরে আক্রমণ চালায় রাজধানী যদি দখল হইয়া যায় গোটা দেশ অটোমেটিক দখল হইয়া যায় मनोज आता बुझते राजधानी दुई दुश्मन अवस्थान कर एक जोन, दुश्मन एकजुन नाम नफ्स एकजे नाम रूह रुह नफ्सर दुश्मन नफ्स रूहर दुश्मन थे दोनों एक जैगे दिनजे गति भिन्न दूनज भिन्न दोनों ने रुचि भिन्न बुजन ना बुझे नहीं रूहेर गति ऊर्धमुखी रूहेर रुचि सब समय सुरुचि रुहर खोरक समस्त आल्लाबादगी जिकिरफ्बी বুঝছেন না বুঝেন নাই তাহলে একজনের খাদ্য সুখাদ্য আরেকজনের খাদ্য কুখাদ্যালা এই কলপটার দুই পাশে অবস্থান করে একই শরীরের মধ্যে কিন্তু গতিবিহ্ন ভাই একটা চায়ের দোকানের মধ্যে এরকম টেবিল থাকে না টেবিলের দুই পাশে দুইটা দুটা চারটা চেয়ার থাকে না टेबिलेर चाय दुकान आजान शी जाते मस्जिद रंगीन टेलीविसन वाला चायर दुकान तलाश करते হিন্দি ফিল্ম দেখার জন্য ঢাকা যাওয়ার জন্য মানুষ এক জায়গার একই এলাকার একই শহরের একই জেলার একজনে কয়ে সুপারভাইজার একটা গানের ক্যাসেট লাগাও আর একজনে কয়ে সুপারভাইজার गाड़ी खबरदारा जो रुचिर बसेंद मीसाविंदू सोएिर मिशा देखते सुनते चो कान ना खत पाओ सब तो एक रकम কিন্তু একজনের গতি মসজিদের দিকে আরেকজনের গতি মন্দিরের দিকে কারণটা কি বানাইতে করি বানাইছেন। একজনের সৃষ্টির আগুন মাটি বাতাসের সাথে আল্লাহাকের বাহারে মায়ের ফতের এক ফোটা ফালি দিয়েছে আর একজনের সৃষ্টির মূল উপাদান আগুন ফানি মাটি বাতাসের খামিরের মধ্যে আল্লাপাকের বাহারে মায়ের ফতের ওই ফোটা পড়ে নাই আর ফের উমির সুন্দর করে বুঝেছেন হে তৈরি যেগুলাকে ফানির জন্য তৈরি করছে এগুলা ফানিতে থাকলে তরে সুখ উঠলে মরে আর যেগুলাকে শুকনার জন্য তৈরি করছেন এগুলা সুখ থাকলে তরে ফানিতে পড়লে মরে ठंडारेमने मध्य लंडन मोटा कम्बल फाटा डबल आ तीन कम्बल बुके रखबो तर शीत लगे ना ছটা বাসবে না মরবে মরবে ও একটা আমরা ফাঙ্খার নিচে থাকতে পারি না গরমের চোটে তুই এই রাস্তা রাস্তায় কেমনে ঘুরিস তোর কাছে গরম লাগে না আয় আমার হাউজের মধ্যে তোকে কিছুক্ষণ ডুবাই রাখি দেখবি তোর কাছে আর গরম লাগবে না মুরগিটা বাঁচবে না মরবে কারণটা কি বানানে ওইভাবে একটারে ফানির জন্য আরেকটাকে ফানিওয়ালারে আপনি সুখ টাই রাখতে পারবেন না স্যুক নাওয়ালারে ফানির দিকে টানলে যাবে না মাহিয়ারা বাহারে বা গুজারত দিন আল্লাহ কয় কয়দুরিয়ার মানুষ আল্লাহবুল আলমিন কিছু মানুষকে মসজিদের জন্য তৈরি করছে ওয়াজ মাহফিলের জন্য তৈরি করছেন তবলিগের জামায়াতের জন্য তৈরি করছেন বুজুর্গানের দিনের সহবতের জন্য তৈরি করছেন মাদ্রাসা মতের জন্য তৈরি করছেন আর কিছু মানুষকে সিনেমা তৈরি করছেন নাইটস ক্লাবের জন্য তৈরি করছেন তৈরি করছেন ওই মানুষগুলা গঙ্গে টেলিভিশনের সামনে গেলে মনে শান্তি পায় আর সেই মানুষগুলা মসজিদে যতক্ষণ বসে থাকে মনে শান্তি পায় এখানে অন্য কারো কিচ্ছু করার নাই বানানেওয়ালা এরকম করে বানাইছেন কাউকে শুকনার জন্য আর কাউকে পানির জন্য কাউকে মসজিদের জন্য আর কাউকে টেলিভিশনের জন্য এইভাবে করি আল্লাহ ফা কাবুল আলমিন মানেছেন এই আমার ভাইয়েরা যারা মসজিদে যেতে পারেন নামাজ করতে পারেন আল্লাহ আল্লাহ করতে পারেন কোরআনতালাবাদ করতে পারেন অহংকার করার অহংকার করার কিছু নাই এটা আপনারা আমার এখানে কিছু না যিনি বানানে তিনি আমাকে দিয়া যা করাইতেছেন আমি তা করতেছি আল্লাহ ফা আমাকে ইচ্ছা করলে টেলিভিশনের জন্য নির্বাচিত করে দিতে পারছেন কিন্তু করেন নাই আল্লাহাক মেহরবানি করে মাথায় চুপি দেওয়ার জন্য মুখে দাঁড়িয়ে রাখার জন্য মফলাক্ত নামাজ পড়ার জন্য ওয়াজের মাহফিলে বসি বসি ওয়ার্ড শোনার জন্য আমাকে আল্লাহ নির্বাচিত করেছেন কনসার্টের জন্য নির্বাচিত করে নাই নাইট ক্লাবের জন্য নির্বাচিত করে নাই এতে আমার কোন আল্লাহ মেহরবানি এই জন্য আল্লাহ ফাঁকের সুপর আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আর জামিন আহমদুল্লাহ বোর রাত্রে উঠি সাহায্যদের নামাজ পড়তেছেন নামাজ পড়ি নামাজের মুসল্লায় বসিয়াল্লা দরবারে বসে বসে কেন্দ্রে কেরামত পছন্দরা আল্লাহ লক্ষ লক্ষ মানুষ ঘুমাইতেছে আমাকে ঘুম থেকে জাগাইয়া ঠান্ডা পানি দিয়া উজু করাইয়া তাহের মশল্লায় দাঁড় করাইয়া আমার কপালে লাগাইয়া ওই গুমন্ত মানুষগুলোর থেকে আমার দামতে বাড়াই দিলা এটা আমার কোন দয়া সেজন্য অহংকার না শুকর শুক খবর কাজ অহংকারের কাজ কারো জন্য অনুমতি নাই আলোচনার সামনে ইনশাল্লাহ তখন কিছু বলবো মানব দেহের ভিতরে অঙ্গ কটা একটার নাম নব একটার নাম রুখ এই দুটা দুই গতি সম্পন্ন এরা জনজনের লড়াই করে লড়াই করে যুদ্ধ করে কি জন্য ওই হ্যাডকোয়ার্টার রাজধানীটা দখল করার জন্য রাজধানী কি মনোযোগ ছাড়া কথা বুঝবেন না এখানে বিক্ষিপ্ত কোনো আলোচনা নাই শুরু থেকে শেষ পর্যন্ত এক সূত্রে গাথা গর্বাপাদের এক নফত গা ফেলে সুদি গরবের এক নফত গা ফেলে সুদি দূরে তবে হ্যাঁ যদি দর্য ধরি শেষ পর্যন্ত বসতে পারেন যখন ফিনিশিং হবে তখন দিল বাগ বাঘ হইয়া যাবেন এই হেডকোয়ার্টারটা দখল করার জন্য রাজধানীটা দখল করার জন্য দুই শত্রু কি করে যুদ্ধ করে এক শত্রুর নকশ আর এক একটা মন আর একটা আস্থা খুব সংক্ষেপে যে যেহেতু রাত এই যুদ্ধে কারো নকশ বিজয়ী হয় কারো রুখ বিজয়ী হয় যদি কারো শরীরের অভ্যন্তরে নকশ বিজয়ী হয় তো কলমের উপরে নকশের আধিভত্য কায়েম হয় বুঝছেন না বুঝেন কথা বলতে কথা বুঝতে চাইছি রাত্রের এক সামাজে গুম নষ্ট করি কথা বলছে যে কথা এটার মূল্য আছে মনোযোগ না থাকলে উচিত হয়েছে যদি কারো শরীরের অভ্যন্তরে নক্ত বিজয়ী হয় তো কলমের উপরে নকশের আধিপত্য কায়েম হয় নকশের আধিপত্য কায়েম হলে চোখ নকশের কথা মতো চলে কান নকশের কথা মতো চলে মুখ নকশের কথা মতো চলে হাত পাও নকশের কথা মতো চলে অর্থাৎ চোখে গুণার কাজের দিকে তাকায় মুখে গুনার কথা বলে কানে গুনার কথা শুনে হাত গুণার কথা কে চলে এই করতে করতে ওই নকশের দ্বারা অলপকে কুখেজ দেওয়া হয় কি দেওয়া হয় বুঝে থাকলে বলেন তো ইন্ডিয়ান গ্যাম সুখেদ্র না কুখেত্র জি আমার বেহরাজ সিলেট শহরের যুবক তরুণ বেহরা অ্যান্ড্রয়েড মোবাইল মোবাইল চ্যাট এইট জিবি সিক্সটিন জিবি পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ড আবার সিক্সটিন জিবি ইন্টারনাল মেমরি জিবি ইন্টার্নাল মেমোরি সেট মেমোরি সব মিলে বিরাট একটা প্রশস্ত জায়গা মেমরি দুটার মধ্যে কম্পিউটার দোকানে যাইয়া একশো টাকা পঞ্চাশ টাকা দিয়া লম্বা লম্বা সুদীর্ঘ তিন ঘন্টা ব্যাপী ছায়া সঠিক ইন্ডিয়ান সেটার মধ্যে লোড করি এবং হাজার হাজার ইন্ডিয়ান গান সেটার মধ্যে লোড করি মুসলমানের বাচ্চারা মুসলমানের যুবক তরুণেরা রাত্রদিন চব্বিশ ঘন্টা ইন্ডিয়ান বাংলা সয়াসদের গান না শুনলে ফ্ল্যাটের বা সজম হয় না কিন্তু ইমানদার হিসাবে বুকে হাত দিয়ে আমার ছোট ভাইয়েরা একটু কলনা এইটা কলমের জন্য সুখাদ্য না কুখাদ্য রাত্র দিন চব্বিশ ঘন্টা তোমার নক্সেরাদিপত্য কলবের উপরে বিস্তার হওয়ার কারণে নক্সেরাত প্রতি চব্বিশ ঘন্টা তোমাকে দিয়া ইন্ডিয়ান বাংলা সয়াছবির গান শুনে গিয়াছে কিন্তু তুমি তো জানো না এই কলবের রুটি নষ্ট হইয়া গেছে এখন আর তোমার কাছে আন্তর্জাতিক খ্যাতিস্পন্ন কোন কাজের খেলা সুন্দর লাগে না আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোন মুহূর্তের বয়ান তোমার কাছে সম্পন্ন লাগে না এখন তোমার কাছে আল্লাহ পাকে আর মজা লাগে না কোরআনের তালা আর মজা লাগে না তোমার কাছে শুধু সোনা বন্ধুর গান মজা লাগে তোমরা প্রাণবন্ধু মরাসে যদি আমি যদি যাই মরিয়া আঞ্চলিক গান না নিবাচিলে তো সিলেটের আঞ্চলিক গান নানি তোমরা মনে করো আমরা পারি না তোমরা মনে করো আমরা জানি না আমরা যে রাস্তা দিয়ে হাঁটি এই গানগুলা যে দোকানে বাজে আমরা কানের মধ্যে রুই দিয়ে রাখিনি নাকি তোমাদের থেকে আমাদের স্মরণ শক্তি আল্লাহ রহমতে কম আল্লাহ রহমতে কম না আমরাও বোকানা তো আমরা তো মোল্লা হইছি শুধু আবদায় পাঁচ বছর বয়সে স্কুলে না ঢুকে আমরা ঢুকে এই কারণে মোল্লা উচিত আব্বায় যদি স্কুলে ঢুকেছ তাহলে এখন তো ফরিদুদ্দিন সচিব থাকতো মোল্লা দেখলে মনে করো কিছু তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহের শুক্র আদায় করে বলছি গানের আওয়াজ তোমাদের কাছ দিয়েও ঢুকে আমাদের কান দিয়েও ঢুকে তোমাদের আর আমাদের শোনার মধ্যে পার্থক্য আছে তোমরা তো গান শুনে শুনে সেখান থেকে স্বাদ উপলব্ধি করো মজা গ্রহণ করো আর আমরা শোনার হাতিসের বদল আছে গানের আওয়াজ এক দিক্রিয়া ঢুকে আর এক দিক্রিয়া বাইর হয়ে এটার কোনো প্রভাব আলহামদুলিল্লাহ আমাদের কলমের উপর পড়ে না আমার ছোট ভাইরা এই ইন্ডিয়ান বাংলা বাংলাতে আসবির গান সুখেজ না কুখের এই কুখের কলফকে দিও না হাতে ধরি বলতেছি পায়ে দরি বলতেছি সিলেটের ভাইয়েরা ছোট ভাইরা আমাদের সন্তানেরা এইখানে গান শুনিও না যদি গানের সামগ্রীর উপরে এখানে লাথি দেখতে পারো তোমার জন্য কমল হাকিম্বুল আলমিন জাম্নাতের মধ্যে গান বাজনার ব্যবস্থা করে রেখেছেন সেখানে তুমি তোমার এই আকাঙ্ক্ষা পূরণ করতে পারবা কিসের দুনিয়ার বাদ্যযন্ত্র কিসের দুনিয়ার পথ মিউজিক মুসলমানের বাচ্চারা আসল জিনিসের খবর নিতে পারল না দুনিয়ার নকল জিনিসের পাগল হইয়া গেলা আল্লাহর হাদিফ জোনাবে মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ সাল্লামের সাথ করেন বেহস্টের মধ্যে একটা গাছ হবে এই গাছের পাতা হবে ঠিক ঠিক ছোট ছোট এই গাছটার নাম হবে তুবা বা আনন্দ বৃক্ষ আমার হালকা একটা থাকবে। এই বাতাস যখন তুবা বা পাতার সঙ্গে লাগবে একটা ভাতা আর একটা পাতার সাথে বাড়ি খেয়া আল্লাহ ক্ষুদ্র সেখান থেকে মিউজিক্যাল সাউন্ড নির্গত হবে মিউজিক্যাল সাউন্ড সমস্ত যন্ত্রের সমন্বিত এক মিউজিক তু বা বৃক্ষের পাতার থেকে ওটার প্রথম করে বলছে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ এত সুন্দর মিউজিক দুনিয়ার কোন মানুষ কারোর সামনে পেশ করা তো দূরের কথা কল্পনাও করতে পারে না হাবিবে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহলামের সাথেছেন এই টু বা বৃক্ষের একসা একটা ডাল সমস্ত বেহস্টিভাষী মানুষদের নাইট হোল্ডের রুম যেটা হবে স্লিপিং রুম যেটা হবে রাত্রি যাপনের কামড়া যেটা হবে এই কামরার মধ্যে একসা একটা বা বৃক্ষের ডাল ঢুকাই দেওয়া থাকবে কোনো রকমের কারেন্টের সংযোগ লাগবে না কোন রকমের ব্যাটারি চার্জ দেওয়া লাগবে না কোনো সুইচ অফ করা অন করা লাগবে না এই মিউজিক তুমি শুনতে থাকবা প্রতিদিন তোমার কাছে নতুন মনে হবে পুরাতন মনে হবে না গানের কেসে টেকটা অল্প করে বাজারে চলে এরপরে আর সিটা বাজারে চলে না গ্রাহকেরা একবার দুইবার তিনবার শুনলে সেই মিউজিক আর শুনতে চায় না নতুন অ্যালবাম তালাস করে নতুন করে এই সুবা বৃক্ষ থেকে নির্গত হওয়া মিউজিক তুমি অনন্ত অসীম হায়াত যে হায়াতের শুরু আছে শেষ নাই সারাটা জীবন শুনতে পারবা প্রতিদিন তোমার কাছে নতুন নতুন মনে হবে ও তার এই মিউজিক কোনদিন তোমার কাছে পুরাতন মনে হবে না আমার আল্লাহ মধ্যে একটা বাজার প্রতিবে এই বাজারটার নাম হবে তোকে তু বা তু বাজার আনন্দ বাজার আমার তাই রাজস্ব মূল এই বাজারটা শত সহস্র কোটি মানুষের জন্য মিলন মেলায় পরিণত হবে প্রতি শুক্রবার আল্লাহ আল্লাহের হাজার হাজার ফের তারা হাজার হাজার স্টল বসাবে লক্ষ লক্ষ স্টল বসাবে এই স্টলগুলোর মধ্যে একটা পণ্য ক্রয় বিক্রয় হবে ওই পণ্যটার নাম হল ফটো ফিক্সার তসবির হাজার হাজারে তারা হাজার হাজার স্টল বসাইয়া একটা স্টলের পরিবেশন করবে আল্লাহের শত সহসিগারা একদিক থেকে শুরু করবে অপরদিক পর্যন্ত সবগুলা স্টল ঘুরবে আর ফটোগুলা দেখতে থাকবে আর পছন্দ করতে থাকবে ফটোগুলা আল্লাহুল্লাহাল্লাম বলেন হে আমার উন্মুক্ত যেই ফটোটা তোমার পছন্দ হবে সেই ফটোটা তোমার শুক্রবারের জুমার দিনের शुक्रवार नफर हिबाज के सवाल जिया फटोटा पसंद है से फटो खरीद कर तथा कथित किस मानुष तथाथित कि युवक तरफ शुक्रवार दिन चुटर दिन हिसाब आल्ला केत नफर बनिया नफरबंद गुणार कल मध्य काटबें रसुल्लाम एहसास करते शुक्रवार दिन मध्य लुप्त समय आ যেই সময়টার মধ্যে দুনিয়ার যে কোনো মানুষ আল্লাহর কাছে যা চায় আল্লাহাক তা কবামিমুন আসাহুল্লাহ ই এই জন্য আমার ছোট ভাইয়েরা শুক্রবার জুমার দিনটার মধ্যে গুনার কাজ করবেন না আল্লাহ নফরবানি করবেন না এই শুক্রবার জুমার দিনটার মধ্যে নকল ইবাদত করবেন আব্বা আম্মা যদি মারা দেয়া তাকে আব্বা আম্মার খবর দেয়ারত করবেন সুরাই কাহাফটা তেলাওয়াত করবেন সলাপ উক্ত স্ত্রী হের নামাজ পড়বেন সলাপ উত্ত নামাজ বিশেষ করি আসর থেকে মসজিদ পর্যন্ত এই সময়টার মধ্যে যদি অবসর থাকেন আমার জ্ঞানিক রাম আসরের নামাজ পড়ি মসজিদ থেকে বাইর হবেন না আমি আমার শেখ আমার ওস্তাদ হজরত নালু ফরিহুদুর রহমতুল্লাহ আলীকে দেখেছি আচরের পর থেকে মাগরিক পর্যন্ত শুক্রবার মসজিদ থেকে বাইরেছেন না আচরের পর থেকে মাগরিক পর্যন্ত মোনাজদরে বসে থাকছেন কারণ দোয়া কবুল হওয়ার ওই লুপ্ত সময়টা শুক্রবার আচর থেকে মাগরিক পর্যন্তর মধ্যে নিহিত থাকে আমার ছোট ভাইয়েরা যদি পারেন আসর থেকে মাগরিক পর্যন্ত কমপক্ষে ফাঁস হবার দৌদ শরীফ পড়বেন দৌদ শরীফ কমপক্ষে পাঁচশতবার জরুরি পড়বেন সাহিত্য অনুযায়ী এ শুক্রবারে কিন্তু দাম সৎকা করার চেষ্টা করবেন এই নফল নকলের স্বভাবকে আল্লাপাক বেহস্তের বাজারের মধ্যে আপনার জন্য মুদ্রা বানাইয়া দিবে সেই মুদ্রা দিয়া আপনার পছন্দের ফটোটা করে করতে পারবে আমার ভাইয়েরা তুমার দিনের সুখে দুবার থেকে পছন্দের ফটোটা খরিদ করবে আল্লাহ করে মনের মধ্যে আসার সাথে সাথে আল্লাহ দুনিয়ার ওই কালো খুচরি পিচরি বসন্তের দাগওয়ালা কুট কাটা নাক কাটা ওই দুনিয়ার বিস্ত্রিকুত্রি চেহারাটাকে ফটর মতো বানাইয়া দিবে সঙ্গে সঙ্গে চেহারাটা চোদ্দ তারিখের ছাঁদের মতো জলমল ঝলমল করতে থাকবে এই চেহারা লইয়া যখন এইবার ঘরে যাবে এক এক জনের জন্য স্বস্তুর জন করে স্ত্রী অপেক্ষমান হায় রে হায় আমাদের স্বামী ঘরে বাজারে গেল বিকেলবেলায় কেন আসে না এতক্ষণ কি করে কেন আসে না সত্তরজন স্ত্রী সবগুলার বয়স সমান সবগুলার উচ্চতা সমান সবগুলার রূপ সমান সবগুলার লাবণ্য সমান সবগুলার যৌবন সমান এদের মধ্যে পরস্পর হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না ঘৃণা থাকবে না পরস্পর এদের মধ্যে মহব্বতার ভালোবাসা থাকবে সত্তর জন স্ত্রী একসাথে যার স্বামীর জন্য অপেক্ষা করতেছে এই সময়ের মধ্যে একজন পুরুষ তাদের ঘরে ঢুকতে দেখবে একজন পুরুষকে ঘরে ঢুকতে দেখে এই সত্তরজন স্ত্রী লজ্জা করিয়া পিছনের দিকে দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে কে আপনি বেগানা পুরুষ আমাদের ঘরে কেন ঢুকতেছেন পুরুষটা বলবে স্ত্রীগণ তোমরা আমাকে ভুল বুঝলা কেন আমি তো কোন বেগানা পর পুরুষ নই আমি তো তোমাদের স্বামী বাজারে গিয়েছিলাম বাজার থেকে আসলাম स्त्रीरा उमी चेहरा तो सुंदर छाने के तुम्हें बजारे मध्य शुक्रवार जवाब दियाटो खरीद कर दिले दिले कामना कर চেহারাটা কঠোর মতো হওয়ার জন্য আল্লাহ আমার চেহারাকে কঠোর মতো করে দিয়েছেন এই জন্য আমার চেহারা তারিখের চাঁদের মতো জলো আমার কাছে আমার কণ্ঠস্বর পরীক্ষা কর্ত্রীরা কণ্ঠস্বর দ্বারা বুঝতে পারবে না আসলে তো কথাটি আমাদের স্বামী দৌড়াইয়া আসবে দৌড়াইয়া আসবে স্বামীর কাছে সবগুলা স্ত্রীর একসাথ হইয়া স্বামীকে সাথে করে থাকবে পার্ক এই পার্কের মধ্যে সত্তর জন স্ত্রী প্রত্যেকের পায়ে গুঙ্গুর করা থাকবে একে অপরের হাত ধরে গোল হইয়া দাঁড়াবে গোল হইয়া দাঁড়াইয়া স্বামীকে মাঝখানে নিয়া ওই টু বা বৃক্ষর থেকে নির্গত হওয়া তালে তালে স্বামীকে খুশি করার জন্য নৃত্য পরিবেশন করবে স্বামীর চতুর্দিকে ভাড়া করি তোমার ঘরের আঙ্গিনায় বাড়ির আঙ্গিনায় যৌথ ডান্স উপভোগ করতে পারবা আল্লাহ তোমার জন্য সত্তরটা ডান্সার ঠিক করবে এই সত্তর জন ডান্সার দুনিয়ার ডান্সারদের তুমি তাদেরকে বক্ত করতে পারবা এরা তো তোমার স্ত্রী আমার ছোট ভাইয়েরা পাইলা। কিন্তু এখনো তো তোমার অনুষ্ঠানটা অনুষ্ঠান হল না একটা গানেরও ভাবে আল্লাহ বলেন এই তোমার নৃত্য পরিবেশন করতে থাকবে সুরের তালে তালে আর নাচের তালে তালে একটা গান পরিবেশন করবে আর অভি গান হবে গানটাও আমার থেকে শুনে নাও নাহুল फ्ठ बी माई के क्ठस्ा कहिर से ही कण्ठ दिए शेसिस्तर मध्य कार कण्ठ सुनबे सत्युरहर जौत कण्ठ सुनबाली فلا نبيد نحن الراضيات فلا نسخة نحن النعيمات فلا نبأت توبى لمن كان لنا وكنا له بابو দেখেন না এই জন্য হাতে ধরি বলি আমার ছোট ভাইয়েরা ও সিলেটবাসী যুবক তরুণেরা স্কুল কলেজে পড়ো প্রবলেম খ্যাত কৃষি করো প্রবলেম চাকরি বাকরি করো প্রবলেম ব্যবসা বাণিজ্য করো নো প্রবলেম আমার ছোট ভাইয়েরা লেবারই করো দিন মজুরি করো রিক্সকা চালাও বড় থেকে বড় কাজ করো ছোট থেকে ছোট কাজ করো কিন্তু একটা কথা মনে রাখিও দুনিয়ার গান বাজনার জন্য যেভাবে পাগল হইত আল্লাহ জানি বেহস্তের গান বাজনা থেকে মাহারুম হইয়া যাও কিনা বেহস্তর গান বাজনা যদি উপভোগ করতে চাও দুনিয়ার গান বাজনার উপরে লাফবার আল্লাহ দুনিয়ার গান উপর লাগতে পারো না হ্যাঁ কোন কানের মধ্যে লাগাইয়া ঘুমাইছে না কুফরের আমার বে আপনাদেরকে বলতেছিলাম দুইটা জিনিস একটা নক্স এই নক্সের আধিপত্য যদি কলবের উপরে কায়ে হয় লোক বে যায় সবসময় শুধু বাজি পোড়া বেশি খায় দাল বেশি খায় মরিচ বেশি খায় গ্যাস্ট্রিক হবে কি হবে গ্যাস্ট্রিকের রুগীর জন্য বেশি জাল বেশি তর্বি বেশি তেল ভাজি পোড়া বাসি তরকারি পুরাতন এগুলা গ্যাস্ট্রিকের রুগীর জন্য কুখেদ্য না সুখেদ্য তো কুখেজ্য খাইলে রোগ হবে না দোস্ত মানুষের শরীর ইত্যাদিরকম রোগ আক্রান্ত হয় সুখেঞ্চের দ্বারা কলকটাও রোগ হয় কুখেঞ্চের দ্বারা আর কলককে কুখেজ খাওয়ায় লক্ষ্য এই কুখের কারণে শরীর যদি রোগ আক্রান্ত হয় গ্যাস্ট্রিক বাড়ি গেলে ডাক্তারের কাছে যাওয়া লাগে কিনা ডাক্তারের কাছে যাওয়া লাগে চিকিৎসা করা লাগে চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগে আমার ভেয়েরা দুঃস্থাব আল্লাহবুল আলম এই জন্য বলে দুনিয়ার মানুষ শরীরের চিকিৎসার জন্য পাগল হইয়া গেলি শরীরের চিকিৎসার জন্য উঠি পড়ি লাগলি দেশের ডাক্তারের দ্বারা চিকিৎসা না হইলে লন্ডন যাইয়া চিকিৎসা করাইতে হয় সিঙ্গাপুর যাইয়া চিকিৎসা করাইতে হয় মাদ্রাস যাইয়া চিকিৎসা করাইতে হয় ব্যাংকক যাইয়া চিকিৎসা করাইতে হয় ও মুসলমান যুবকেরা আজকে পর্যন্ত কলকাতা করানোর জন্য জন ডাক্তারের কাছে গেছি গেছি কলমের ডাক্তারের কাছে আল্লাহ কলকের চিকিৎসা করার জন্য কলমের ডাক্তারের কাছে মানুষ গোটা প্রিন্সিপাল সমস্ত খোর মাটি খাবে কি খাবে না কিন্তু মাটির খোরাস হবে না আল্লাহ ফুল আলমিন মানুষেরা কোটি কোটি টাকার মালিক তুমি এই টাকা তোমার সেরামতের ময়দানে কোন আসবে না দশটা সন্তানের মালিক তুমি লন্ডন থাকে দুইটা জাপান থাকে দুইটা আফ্রিকা থাকে দুইটা সৌদি আরব থাকে দুইটা ইটালি থাকে দশটা সন্তানের মালিক এই দশটা সন্তান তোমার দুই পয়সার কাজে আসবে না কে আমাদের ময়দানে যদি পারো চেষ্টা করি মরার আগে আগে মৃত্যু বরণ করার আগে আগে তোমার কলপটাকে রোগটাকে কলপটাকে চিকিৎসা করো আমার ভাইয়েরা অল্প সময়ের মধ্যে চলেন আমরা একটু কলবের চিকিৎসার আলোচনা করি কলবের রোগ কি আর কলবের রোগ চিকিৎসা কেমনে হয় মানব দেহের মধ্যে যেরকম কত বড় বড় রোগ আছে আর কতগুলা ছোট ছোট রোগ আছে আল্লাহ ছোট ছোট গুলা সাধারণ সাধারণ ডাক্তারের দ্বারা সাধারণ সাধারণ চিকিৎসা করা যায় কিন্তু সাধারণ পারে না সাধারণ মেডিসিনের চিকিৎসা হয় না ও ভাইয়েরা কলবের মধ্যে এরকম বড় বড় কতগুলা রোগ হয় বড় বড় রোগ গুলা কলবের কি এবং সেই রোগগুলা চিকিৎসা কেমনে করা যায় সময় শেষ হয়ে গেলে বলিয়েছে খুব সংক্ষেপে বেশি দেরি করবো না শাবি আর মনে হয় বক্তা আছে সম্ভবত মানুনা খালেক সাহিল থাকার কথা উনার নামও তো দেখলাম ইতালি অসুবিধা থাকে আপনারা যদি বইটা পারেন আমি তৈয়ার আছি মাঠে একবার আমার মাঝখান দিয়ে আইসি বেগ নামছে মাঠের মধ্যে পানি হয়ে গেছে গিয়ে সব মানুষ দাঁড়াই গেছে আমি তাহলে বয়ান বন্ধ করেছি কয় না হুজুর আপনি বয়ান করুক আমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ আকাল আজকে সেরকম আপনাদেরকে দেরি করা ইনশাল্লাহ সংক্ষেপে এই পাঁচটা কথা বলি শেষ মানুষের কলমের মধ্যে যে রোগগুলা হয় এর মধ্যে বড় বড় রোগ হইল পাঁচটা কটা এই পাঁচটাও দুটাকে বিপক্ষ একবার রোগ হলো মনজে মোতাব্দি আরেকবার রোগ হলো মরজে গাইরে মোতাসিক অর্থাৎ সব চুক্তি এবং সংক্রামিত কিন্তু রোগ আছে তার শরীরের রোগ তার নিজের শরীর থেকে উৎপন্ন হয় আরেকটা একটা রোগ আছে একজনের থেকে আরেকজনকে ধরে ফোঁয়াতে রোগ এগুলাকে সংক্রামক বেঁধি বলা হয় আপনাদের দেশে আছে কিনা তো জানে না চোখ উঠে একটা রোগ আছে না চোখ উঠার রোগ প্রথমে এক চোখে ধরে এটা লাল হইয়া যায় পচকচ কচক করে রৌদ্রের মধ্যে তাকানো যায় না কালো চশমা কালো গ্লাসের চশমা ব্যবহার করা লাগে ডাক্তারের কাছে দেখা ঔষধ নেওয়ার পরে এবার আস্তে আস্তে দেখা যায় এইটা কিছুটা আস্তে আস্তে সাদা হইতেছে এবার ইটারে রে দরি ঠিক না এবার ঔষধ খেঁচতে খেঁচে এইটাও আস্তে আস্তে একটু সাদা হইতেছে দেখা যায় আমারটা সাদা হইতেছে কিন্তু ম্যাডামের দরিব ছিল ঠিক না ঠিক এইবার আস্তে আস্তে এই রোগ গরের মানুষ সবগুলারে দিক ধরে এইটা রোগ বলে এটাকে মর্যমতা আছি সংক্রামক ব্যাসি ঠিক মানুষের কলমের মধ্যে যে বড় বড় রোগ হয় এর মধ্যে একটা সংক্রামক ব্যবস্থা এই জন্য আধা মিনিট সময় দিতেছি তো যারা উঠার উঠি এক একসাথে যাতে ডিস্টার্ব না হয় মানুষ বেশি হওয়া এটা কোন জরুরি কিছু না দশজন মানুষ যদি কথা শুনে এর মধ্যে পাঁচ জনে যদি আমল করে তো সাকসেস পঞ্চাশ জনে যদি শুনে একজনেও যদি আমল না করে দুই পয়সার মূল্যও নাই লক্ষ লক্ষ জনতার সমাবেশ দিয়া লাভটা কি যদি মনোযোগী শ্রোতা না হয় শ্রোতা যদি হয় মনোযোগী সেইটা ভালো কথা বুঝছেন না বুঝেন তাহলে এক প্রকারের রোগ আছে সংক্রামক ব্যাধি একজনের থেকে আরেকজনকে ধরে আর কিছু রোগ আছে সংক্রামক ব্যাধি না এটা এক জাতটা তার শরীরে উৎপন্ন হয় যেমন গ্যাস্ট্রিক বুঝে থাকলে বলুন তো একজনের গ্যাস্ট্রিকে আরেকজনকে ধরে যে নিয়মিত খায় নিয়মিত ঘুমায় কুপোচ খায় না তার জীবনেও গ্যাস্ট্রিক হবে না আর যে নিয়মিত খায় না কুপোচ খায় তার গ্যাস্ট্রিক হবে গ্যাস্ট্রিক রোগ একজনের চায় আর একজনকে ধরে না বুঝছেন না বুঝুন আমার বাইর মানুষের কলবের মধ্যে যে রোগগুলা হয় এই রোগগুলা বড় বড় রোগ পাঁচটা আফতার মধ্যে একটা রোগ বলল সংক্রামক ব্যাধি রোগ একজনের থেকে আরেকজনকে ধরে এই রোগটার নাম হইল শিলক কুফর এই রোগটার নাম হইল কিক্রামক ব্যাধি আপনারা বলবেন হুজুর সংক্রামিত হয় কেমনে কার থেকে কার দিকে আল্লাহ হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেন কুল্লো মাউল উদ্দিন প্রত্যেকটা নবজাত শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় ইসলামী মূল ঠাকুর উপরে জন্মগ্রহণ করে ইসলামী ভাবধার জন্ম গ্রহণ করে এক কথায় ধর্মবর্ণ নির্বিশেষে বাইর হয় কিন্তু শেষে মায়ের প্যাট থেকে বাইর হইয়া মায়ের কোলে পরে এই মায়ের কোলে থাকা অবস্থায় বাপের থেকে দাদার থেকে মায়ের থেকে দাদির থেকে খালার থেকে পুকুর থেকে যারা কোলে নেই রকম শুনে এক প্রকারের বাচ্চা মায়ের কোটে থাক মায়ের কোলে থাকি মোহাম্মদুর রসুল্লাহ আরেক প্রকারের সন্তান মায়ের কোলে থাকি শুনে হরে হরে রাম রাম ঠিক না আমার বে রাজুস্তাহবাব যেই ছেলে মায়ের কোলে গুণিষ্ঠ হওয়ার পরে লাই লাহাই মোহাম্মদুর রসুল্লাহ শুনে আল্লাহ আল্লাহ শুনে এই ছেলের কানে দিয়া এই কথাটা ভিতরে প্রবেশ করি কলবের উপরে ক্রিয়াশীল হয় সেইখান থেকে এই নবজাতকের পলবের মধ্যে কিমান সংক্রামিত হয় আর সেই বাচ্চা মায়ের কোলে পড়ার পর সর্বপ্রথম তার কানে ঢুকে হরে হরে রাম রাম সেইখান থেকে এই কথাটা তার পলবের মধ্যে ক্রিয়াশীল হইয়া তার পলবের মধ্যে শিরিকার উপর সংক্রামিত হয় সংক্রামিত হয় আস্তে আস্তে মা বাপ টাকে সামনের দিকে আগায় সামনের দিকে পরিচালিত করে যত সামনের দিকে বরাবর সংক্রামিত হয়েছে তাকে অথবা ইনান সংক্রামিত হয়েছে তাকে যদি তুমি কোন অমুসলিম আব্বারও রসে অমুসলিম মায়ের কোলে দুনিয়া যাও আর এই অসলিম আব্বা থেকে তোমার সংক্রামিত আছে একটা মেডিসিনের নাম কালী মায় আর একটা মেডিসিনের নাম কালী মায়ের এই দুই মেডিসিনের মেডিসিন তুমি যদি ইউজ করো যদি একটা বুক করবহার পরিষ্কার করে দিতে পারে এত বেশি পাওয়ার ক্ষমতা এই দুইটা কালিমার মধ্যে আছে একটা হয়ে গেল্মু আরেকটা হইল আশাহাদুহাদুয় যখনই এই দুই কালিমার যে কোনো একটাকে অন্তরের বিশ্বাসের সহিত মুখে পাঠ করবা তোর সঙ্গে সঙ্গে তোমার কলবের থেকে শিরিকার কুহরের রোগ উড়িয়া চলিয়া যাবে তোমার কলমের মধ্যে শিরিকার কুহরের রোগ আর থাকবে না আল্লাহ জানাবেন উন্ম এরপরে তোমার মধ্যে আর সাইটটা বড় বড় রোগ হয় এই রোগগুলা কারো থেকে হইয়া আসে না। এই রোগগুলা এই রোগগুলা প্রত্যেকটা মানুষের নিজের শরীরের থেকে নিজের পলবের মধ্যে এই রোগগুলা হয় কি কারণে বলে মানুষের দেহটা সাতটা মুগ দাতুর দ্বারা তৈরি কয়টা মুল দা তুর দ্বারা সাতটা আগুন ধাতুর মধ্যে চাইটা বদ অভ্যাস আছে আগুনের মধ্যে একটা বদ অভ্যাস আছে অল্প হইলেও যখন সে জলে সঙ্গে সঙ্গে উপরের দিকে লাভ মারা শুরু করে আগুন উদ্ধমুখী আগুন উদ্ধমুখী আগুন জ্বলার সাথে সাথে আগুনের লাভচাপ উপরের দিকে এইটার নাম হল অহংকার আত্মগর্ভের মদভ্যাস আগুনের মধ্যে আছে পানির মধ্যে একটা মদভ্যাস আছে আল্লাহ আকবর পানি যেখান দিয়া স্রোতে প্রবাহিত হয় প্রবল গতিতে প্রবাহিত হয় দুনিয়ার বড় সড়ক এই লোভ লালসার বদভ্যাস আছে পানির মধ্যে মাটির মধ্যে একটা বদভ্যাস আছে আল্লাহব আল্লাহ আলম দুনিয়ার মানুষের রিজিক দুনিয়ার মানুষের গেদার দুনিয়ার মানুষের আল্লাহ একবার দামি দাবি খনিজ সম্পদ গুলাকে মাটির মধ্যে লুকাইয়া দিতে মাটির মধ্যে নিহিত রাখছে কিন্তু মাটি এক পুকুরি কোন পদার্থ কৃপন প্রকৃতির কাউকে কিছু দিতে চায় না কৃপনতার কারণে এই বখলের রোগ কৃপণতা রোগ মাটির মধ্যে আছে বাতাসের মধ্যে একটা রোগ আছে আল্লাহ পার এই রোগের নাম হলো আজমে মোসাওয়াত তথা অসাধানতা মাটি দুনিয়ার মানুষের মাথার উপর বিয়া উড়ে এক প্রান্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বাতাস পুড়িয়া বেড়ায় এই নিচে যারা থাকে এদেরকে দুই পয়সাও গনে না আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে উচ্চ শ্রেণীর মানুষ মনে করে এই কারণে নিম্ন শ্রেণীর মানুষগুলাকে দুই পয়সাও গনে না তোমার শরীরটা তৈরি এই শরীরের মাঝখানে থাকে কলফ মাঝখানে থাকে কলফ সবসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ চোরের সাথে ফিরলে আমার তাই আল্লাহ জানাবাহাম কয় কলকটা থাকে কোথায় মাটির শরীরের মাঝখানে এখন এই শরীরটা তো সাইচা দারা দ্বারা বানানো এই সাইচা দাতুর মধ্যে তোমার কলভের মধ্যে অহংকার দুই নম্বর বড় রোগ তৈর হয় মাটির থেকে কৃপনতা তিন নম্বর বড় রোগ হয় পানির থেকে লোভ লালসা আল্লাহ আকবর চতুর্থ নম্বর বড় রোগ তৈরি হয় ওই বাতাসের থেকে অস অহংকারের জন্য আল্লাপাক যে মেডিসিনটা তৈর করছেন সেই মেডিসিনের নাম হল নামাজ আল্লাহ ভাগ্যাবুল আলমিনে দুনিয়ার মালদারেরা হে দুনিয়ার ক্ষমতাওয়ালারা হে দুনিয়ার অধিক শিক্ষা দীক্ষা ওয়ালারা হে দুনিয়ার উচ্চ বংশ মর্যাদা ওয়ালারা হে দুনিয়ার বেশি বেশি যত যতজনের মধ্যে বেশি বেশি বেশি বেশি আছে তোমরা তত জন অহংকারী তোমরা সিনা ফুলেয়া ফুলে মাথা উঁচু করিয়া করিয়া হাঁটো নিজের মাথা নিচের দিকে নামাই সেটাও না আল্লাহ ভাগ্যবুল আলমিন কয় দুনিয়ার মানুষেরা মর যার নিচে আর নিচু নাই মাটির মধ্যে নিয়ে কপালটাকে রাখ এখন সিচার উক্তি দাও আল্লাহ আয় আল্লাহ আমার মধ্যে বড়ত্বের কিছু নাই আমি বড় নই তুমি বড় এই কারণে অহংকার করার আমার কাছে কোন যোগ্যতা নাই অহংকারের মালিক তুমি আল্লাহ আমার নকশ আমাকে দিয়ে অহংকার করাইতে চাই আমার নকশ আমার মধ্যে বড়ত্তের বরস্তের ডুকাইয়া দিতে চাই বড়াই নকি কি হেস হায় অফ বড়াই নকি খা হে হায় অফ এই জন্য আমাদের কাজ আপিল মুক্তি আজিদুল্লা বোর তা নামাজ পড়ি আল্লাহ দরবারে বসে বসে সামনে নেয়া আল্লাহ আমার মন আমার মধ্যে আমি নাকি আমি নাকি আমাকে সেটা আমার মনে বুঝতে চায়। আয় আল্লাহ আমি নকশের দোকায় করতে চাই না আমি মনের ধোকায় করতে চাই না দুনিয়ার বরত্বের আমার দরকার নাই আমি বরত্ব চাই না আমাকে তুমি তোমার গোলাম বানাই বড়াই নভত কি হে হ্যাপুর তক পুরে বচা नहीं বড়াই নমক জরুরত গোলাম আপনা বানা মু এই দোয়া করবেন তো আল্লাহর সব সময় কি দোয়া করবেন আমাদের আল্লাহ তুমি আমাকে তোমার গোলাম হিসাবে স্বীকৃতি দাও আল্লাহ গোলাম হইতে চান ও দু আল্লাহ গোলাম যদি হওয়া যায় আর দুনিয়ার কিছু না পাইলেও কোন অসুবিধা বড় তালগাছ হইয়া গেলেন কিন্তু আল্লাহ সন্ধ্যা স্বীকার করল না জীবনের মূল্য সিয়াল পুকুরের জীবনের মূল্য হবে না ঝকো জরুরত গোলাম আপনা বানা মুখ এবার বুঝে থাকলে বলুন অহংকারের মেডিসিন কি কয় না। অহংকারের মেডিসিন কি নামাজ আমার ভাই রাজুস্তাহবাব আমি গ্যারান্টি সহকারে বলতেছি কোরআন হাদিসেরা লোকে যেই মানুষটার নামাজ কন্টিনিউ হইয়া যায় যেই মানুষটার নামাজ সহি সুস্থ হইয়া যায় যে নামাজ নিয়মিত হইয়া যায় যেই মানুষটার নামাজ পরিপূর্ণ হইয়া যায় মানুষ এটার মধ্যে মানুষ এটার মধ্যে এটার হাত পাও দ্বারা দুনিয়ার কোনো মানুষ কষ্ট পাবে না কারণ এই মানুষের মধ্যে আর অহংকার থাকবে না এখন তো আমরা দেখি আমরা নামাজও পড়ি অহংকারও করি বোঝা যায় নামাজ ঠিক হইতেছে না নামাজ কোনদিন অহংকারী হইতে পারে না নামাজি মানুষ হবে নম্র নামাজি মানুষ হবে পদ্র নামাজি নামাজি মানুষ হবে পর উপকারী এটা নামাজের নামাজি মানুষকে নম্রভদ্র বানাইয়া দে পর উপকারী বানাইয়া যেই নামাজির নামাজে তাকে এই গুণগুলা দিতে পারে না বোঝা যায় সে আসলে নামাজি না সেটা লোক দেখানোর নামাজ কিসের নামাজ লোক দেখানোর নামাজ আল্লাহ পর্যন্ত দুই নম্বর রোগ কৃপণতা দুই নম্বর রোগ কি কৃপনতা এই কৃপনতার রোগ মানুষের কলবের মধ্যে থেকে আসে ওই মাটির ধাতুর কারণে মাটির ধাতির স্পর্শে কলপ থাকে এই জন্য কলপের মধ্যে কৃপনতার রোগ সৃষ্টি হয় আল্লাহ ফাতার রোগের মেডিসিন বানাইছেন সেই মেডিসিনের নাম হইল জাকাত সেই মেডিসিনের নাম কি জাকাত দুই প্রকার একটা হল জাকাতের মালিক বৎসর পূর্তিতে শরিয়ত কর্তৃক নির্ধারিত পরিমানে তারা জাকাত আদায় করবে আর যারা নেতাবের মালিক না তারা তাদের দৈনন্দিন এবং মাসিক রুজি রোজগারের থেকে একটা অংশ নিকৃষ্ট করিয়া দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এরকম আল্লাহ সবসময় দাম সৎকা করতে থাকবে যত জাকা তাদাই করা হবে যত দান সৎকা করা হবে তত তার কলমের থেকে কৃপণ তার এই বকলের রোগ এটা দূর হইতে থাকবে বকলের রোগ থেকে তার কলকটা সালেন হইতে থাকবে মুক্ত হইতে থাকবে আমার বেড়া দুর্ আরেকটা রোগ কলমের মধ্যে বড় রোগ সৃষ্টি হয় এই রোগের নাম হলো অ্যারস সব আমার কুকুরের মত কার কুকুরের মত দেখেন না এক বাড়ির কুকুর আর এক বাড়ির দরজায় গেলে ওই বাড়ির দরজার কুকুরে ঘেউ ঘেউ করি লইয়া সুঝে মানে খবর তার এদিকে আসবি না এটা কামার রাজত্ব আমার নিয়ন্ত্রণে আমি খাবো তোকে খেতে দেব না এটা কার স্বভাব কুকুরের স্বভাব বাড়ির দরজায় যারা নেতাগিরি দেখায় বাড়ির দরজায় যারা প্রবাদ দেখায় বাড়ির দরজায় যারা অন্যকে ছাটো চোখে দেখে নিজের কর্তৃত্ব আর নেতৃত্ব আর শক্তি প্রদর্শন করতে চায় মূলত এদের মধ্যে বাড়ির দরজায় বাড়ির দরজায় শক্তি প্রদর্শন করা এটা কুকুরের স্বভাব তার স্বভাব কুকুরের স্বভাব আমার মেয়েরা কুকুর প্রায় শুধু আমি খাবো তুই খেতে পারবি না যা সামনে পায় তাকে নিজের মনে করে হারাম না হালাল বৈধ না অবৈধ যায়েজ না না যায়জ সেটার তো আটকা করে না একবার টাকা পাইলেই ডাইন হাতে পাইল হুঁক পকেটে বাম হাতে পাইল হুঁক পকেটে দুঃস্থ এইটার নাম হলো লোভ লালসা এটার নাম হলো কি লোভ লালসা কিছু মানুষ কুকুরের স্বভাবের মতো আছে টাকার জন্য পুকুরের মতো পাগল হইয়া যায় হারাম হালাল না। পরিণতি ভালো না খারাপ খারাপ এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাসুলের মধ্যে বলে আমার ভাইয়েরা যারা সন্তান লালন পালন করতেছেন সাবধান সন্তানের মুখে হারাম লম্বা দিবেন না সন্তান লালন পালন করবেন না যদি একটা কেনা হবে একটা লেংরা হবে একটা বোবা হবে একটা বিকলাঙ্গালে সন্তানের দ্বারা মানুষ যে উপকৃত হয় আপনি সেই উপকার পাবেন না একসায় বৌল ইয়া ঢাকা চলে যাবে একসায় বউল হইয়া চট্টগ্রাম যাবে একসায় বৌল ইয়া রাজশাহী চলে যাবে একসায় চলে যাবে আপনি আর আপনার বুড়ি তনদ বাসার মধ্যে নিজের খানা নিজে পাকাইতে হবে নিজের কাপড় নিজে দিতে হবে ছেলের দ্বারা উপকৃত হইতে পারবেন না বুড়াকালে নিজে রুজি করে নিজের সংসার চালাইতে হবে ছেলে আপনাকে খাওয়াবে না কারণ আপনি তো ছেলেকে আপনার রুজি খাওয়াইয়া পালেন নাই আপনি অন্যের হক নষ্ট করি হারাম টাকা দিয়া বুশের টাকা দিয়া সুদের টাকা দিয়া অন্যের মাথায় বাড়ি দিয়া হাইজেক রহসানির টাকা দিয়া সন্তান পালন করতেন এই জন্য সন্তানের দ্বারা উপকৃত হবে না লেখি রাখেন কাগজের মধ্যে তিন নম্বর রোগ রোগ পাইলেই আমার এই পাইলেই আমার এই এই রোগের চিকিৎসার জন্য আল্লাহাক একটা মেডিসিন বানিয়েছেন সেই মেডিসিনের নাম হল রোদা সেই মেডিসিনের নাম হইল রোদা এক নম্বর রমজান শরীফের মাস যখন তোমার সামনে আসবে তোমার উনত্রিশ দিন এই ফরজ রোজা আদায় করবা এরপরে যত নকা আছে যত বেশি বেশি রাখবা তত বেশি বেশি দুনিয়ার লোভ লালসা তোমার থেকে আস্তে আস্তে দূর হইতে থাকবে হারা ফালা যায় না যায় তোমার মধ্যে বিচার আসবে অন্যের টাকা পাইলেই শুধু নিজের মনে করিয়া পকেট রোগ এই রোগটা সাধারণত দনীদের মধ্যে বেশি হয় গরিবদের মধ্যে এইটা হয় না দনিরা যাদের কাছে মাল বেশি থাকে টাকা বেশি থাকে রিক্সা ড্রাইভার দেখলে দিন দেখলে দেখলে লেবাব দেখলে নিশুজ শ্রেণীর মানুষ দেখলে কপালের এটা কারণ কারা করে দনিরা আল্লাহুল কয়ে দনির গুষ্টি এই মেডিসিন তোদের জন্য বানিয়েছিস তিন লাখ চার লাখ লাখ টাকা খরচ করবি খরচ করি হজের টিকিট কাটবি যাওয়ার সময় সেখানে মাতাব্বরের পোশাক নিয়ে যেতে পারবে না তোমার মিনিস্ট্রি কাটিং সুট চলবে না সাফারি সুট সেখানে চলবে না দুইটা কাপনের কাপড় নিয়ে যাবে সারা দুনিয়ার মাতাব্বরের গোষ্ঠী দুই দুইখানা কাপনের কাপড় লইয়া গুটি মানুষ সেখানে সমাবেত হইবা একটার নিচে পরিধান করবা একটা পরে পরিধান করবা কাপড়ের কাপড় মতো এইবার আমার কালো ঘর এটার চতুর্পাশে যাইবা কালো ঘর এটার চতুর্পাশে তোমার পণ্ডিতি চলবে না তুমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মহাস্তরে করান তুমি চাদু বক্তা তোমার পণ্ডিতি সেখানে চলবে না সারা দুনিয়ার মাথা পরেরা একটা গুলি সেখানে মুখের মধ্যে দিয়া আমার ঘরের চতুর্দিকে ঘুরিবা লাফাই কাল্লা Allahumma labbaik, labbaik la sharika laka labbaik, inna alhamda wa nirmata laka wal mul, la sharika laka. Echa kuyya kuyya, kuyya kuyya, koyi kalohvarar sotur dike ghurba, astay astay astay astay তোমার মধ্যে অসাম্যতার রূপ থেকে কাজগুলো হইতে থাকবে তোমার মধ্যে সাম্যতার মেয়ামত আসবে যখন তুমি হজের থেকে আসবা তোমার প্রকারের কর্মচারী তোমার অধীনে যারা কাজ করে এই মানুষগুলার প্রতি আর ঘৃণা জন্মাবে না মনে রাখিও হজের থেকে আসার পরেও এই নিম্ন স্তরের মানুষগুলার প্রতি যদি তোমার ঘৃণা জন্মায় তাদের প্রতি যদি তোমার দুর দুর্ভাব যদি এখনো থেকে যায় মনে রাখবা তোমার হজ কবুল হয় নাই তোমাকে ধরে নাই তুমি আসলে হজ করার জন্য গেছর রোগ মুক্ত হওয়ার জন্য নয় তুমি হজ করার জন্য গেসর নামের শুরুতে আলহাজ লাগানোর জন্য কয়টা রোগ হইল কয়টা রোগ মেডিসিন কয়টা মেডিসিনও কটা এক নম্বর রোগ তোর সংক্রামক ব্যাধি সংক্রামক ব্যাধি এটা শীর্ষ কুপর এটার মেডিসিন হল কালী মায়ের কালী মায়ের সাহায্য আর এর পরে আল্লাহ আকবর মানব দেহের মধ্যে যে স্বেচ্ছা মূল ধাতু আছে এই স্বেচ্ছা মূল ধাতুর মধ্যে স্বেচ্ছা বদব্যাস থাকার কারণে এই বদব্যাসগ্রশ্ন ধাতুর দ্বারা তৈরি শরীরের মাঝখানে কলমের অবস্থান হওয়ার কারণে কলমের মধ্যে ক্রিয়াশীল হইয়া স্বচ্ছা ধাতু থেকে স্বেচ্ছা বড় বড় রোগ তৈরি হয় এই সচ্ছা রোগের বড় বড় স্বেচ্ছা মেডিসিন এক নম্বর মেডিসিন অহংকারের নামাজ দুই নম্বর মেডিসিন ত্রিপনসার জাক তিন নম্বর মেডিসিন লোভ লালসার রোজা তিন নম্বর মেডিসিন অসাধার আল্লা করার মাধ্যমে কলকাতা করেন আল্লাহ রহমতে আমাদের মধ্যে কি আছে কি মান আছে বাকি এই সাইটটা রোগ থেকে যদি নিজেকে মুক্ত করতে পারি তাহলে আল্লাহ রহমতে কলবে সালিম লইয়া কবরে যেতে পারবো ইনশাল্লাহ কথা বুঝছেন না বুঝেন এগুলা তো রোগের মেডিসিন এগুলা কি রোগের মেডিসিন আর সাইটা আছে কমান মেডিসিন অ্যান্টিবায়োটিক এগুলা সব রোগের উপর সব রোগের কি ঔষধ আল্লাহ একবার কয়টা সাইচটা এক নম্বরের নাম দিকলুল্লাহ এক নম্বরের নাম টকে বৈঠকে তোলাই ফেরাই ঘাটে ঘাটের দোকানের এক নম্বর আল্লাহর জিকির কমান মেডিসিন দুই নম্বর তালে কোরআন দুই নম্বর কি তেলাতে কোরআন যারা কোরআন শরীফ দেখি দেখি শহীদ তালাবাদ করতে পারেন প্রতিদিন কমপক্ষে একটা রুকু হইল কোরআন শরীফ তালাবাদ করবেন আমার আর যারা কোরআন শরীফ দেখি তালাবাদ করতে পারেন না আপনাদের জন্য সহজ উপায় হইল প্রতিদিন আল্লাহ আল্লাহ আল্লাহু এই করে তিনবার যদি কালাবাতের নিয়তে পাঠ করেন আল্লাহ আপনার আমল নামার এক একশম কোরআন শরীফের জবাব দিয়ে দিবে একশম এই জন্য আমার বাইরে আগ্রহিরা আটায় চলায় এই কুলহুয়াল্লাহ শরীফের চালাবাতের নিয়মে আউজিল্লাহ বিসমুল্লাহ শরীফ পড়বেন তা আল্লাহ রহমতে কোরআন শরীফ চালাবাতের স্বভাব পাবেন কোরআন শরীফ চালাবাতের বদিলভ পাবেন তা আল্লাহ রহমতে এই চালাওয়াতের পদৌলভ কলক পরিষ্কার হতে থাকবে কলক সাফ হইতে থাকবে কলপ রোগ মুক্ত হইতে থাকবে তিন নম্বরের নাম মোড়া কাবায় তিন নম্বরের নাম কি মোরা কবায় মোরা কাবায় মৌকি ও বেড়া দোস্ত একটা মোরা কাবায় মৌ দায়নি আর একটা মোরা কাবায় মৌ ছিল মোরা কাবায় উঠকে বৈঠকে চলায় ফেরায় এক কথায় সব কাজকে শেষ কাজ মনে করা সব খানাকে শেষ খানা মনে করা সব উঠা শেষ উঠা মনে করা সব বসা শেষ বসা মনে করা বাসার থেকে যতবার এটা হইতে পারে আমার জীবনের শেষ বাইর হওয়া বাসায় যতবার ঢুকতেছি এটা হতে পারে আমার জীবনের শেষ ঢুকা এইবার সে নামাজ পড়তেছি এটা হইতে পারে আমার জীবনের শেষ নামাজ আজকে রাত্রে যে ঘুমাইতেছি এটা হইতে পারে আমার জীবনের শেষ ঘুম আজকে যে অফিসে এটা হইতে পারে আমার জীবনের শেষ অফিসে যাওয়া এরকম সব সময় মহৎকে স্মরণ করা প্রত্যেক কাজকে মহতের স্মরণের সাথে যাবেন রাত্রে ঘুমানোর জন্য ঘুমের বিছানায় যাবেন আল্লাহ রুমের পাচি অন্ধ করে নিয়েছেন লাইট অফ করছেন রুম এখন অন্ধকার বেয়া গেছে এই সময়ের মধ্যে হাত পা সোজা করবেন চক্ষু বন্ধ করবেন মনকে আজকের রাত্রে যে ঘুমাইছে সব অন্ধকার রুমের মধ্যে আগামীকাল সকালে এই ঘুম থেকে ঘুরতে পারবে কিনা তার তো গ্যারেন্টি নাই যদি এই রাত্রের ঘুমের মধ্যে তোর মৌতায় সাজায় ওমন কবরে কেমনে যাবি আল্লাহ সামনে মুখ কেমনে দেখাবি কবরের জন্য কি সংগ্রহ করছ বিদেশের থেকে আসার সময় একটা মানুষ যদি বিবির জন্য শাড়ি না আনে ছেলেমেয়ের জন্য পোশাক না আনে আত্মীয় স্বজনের জন্য মালসামারা না আনে বগ্নিপথের জন্য একটা মোবাইল না আনে সবাই নারাজ হয় সবাই বেজার হয় বসা হয় ও তুই যে বিশ ত্রিশ বছর চল্লিশ বছর ষাট বছর দুনিয়া জীবন যাপন করার পরে মাওলার কাছে না পারেন করিয়া হইল মরা কাবাই ময়টা হয়েছে কয়টা এক নম্বর জিক্লা দুই নম্বর তেল কোরআন তিন নম্বর মরা য়ারাতে কুবুর আমার বেহরা দু বুবক বেহরা প্রতিদিন যদি পারো প্রতিদিন আর প্রতিদিন যদি না পারো অন্তত প্রতি শুক্রবার জুমার দিন ধরিও তোমার আমার কথা মাকে খবর কোথায় নানা নানির কোথায় শ্বশুর এই জাতীয় আত্মীয় স্বজন মায়ার লোক যারা মহাব্বতের লোক যারা এদের খবরের পাশে প্রতি শুক্রবার একবার যাইবা তাইয়া কি করিবা প্রথমে কিছু পড়বে না প্রথমে কিছু না পড়ি খবরের পাশে দাঁড়াই থাকবা থাকাইয়া দাঁড়াই থাকবা খবরের দিকে যোগাযোগ করা যায় অথচ আড়াই হাত নিচে তোর সামনে তোর আব্বা একটু সুখে আসে না দুঃখে আসে জিজ্ঞেস করতে পারছে একটু খোঁজ নিতে পারছে সচনা আগামীকাল হইতে পারে আর কিছু মানুষ একত্রিত তো কেউ এরকম আড়াই হাত মাটির নিচে ঢুকে তোর যারা আছে আত্মীয় স্বজন তারাও তোর খবর নিতে পারবে না খবর নিতে করি একবার সুরে পাড়বা কমের মধ্যে তিনবার সুরে এক্লাস করবা কমের মধ্যে এগারো বার গরু সরি পড়বা এরপরে মনে মনে বলবা আমি যে তোমার পূর্বপুরুষ বংশর মুরগি যে রুহের উপরে পৌঁছাইয়া দাও আল্লাহ এই সব মধ্যে যত মোর জেগান আছে সমস্ত মোর জেগানের রুহের উপরে পৌঁছাইয়া দাও আল্লাহর হাবিব বলেন বিদ্যুতের গতির দ্রুত গতিতে জন পূর্বপুরুষ এবং কবরস্থানের সমস্ত মুরগি গানের রুহের উপরে পৌঁছিয়া যাবে আর সেই সুবাদে আল্লাহ সেই কবরস্থানের মুরগাদেরকে কমের মধ্যে চল্লিশ দিন আগাপ মুলতবি করে দিবে তোমার ছোট ভাইয়েরা ভাব এটা তো মুরগাদের ফাইলা হইল তোমার কি লাভ হবে তোমার কি উপকার হবে আল্লাহর হাবিব বলেন তু দেখ তোমার কলবের ময়লা তোমার কলবের ময়লা তোমার কলবের মরশিকা তোমার কলবের জংকে দূর করিয়া আস্তে আস্তে দুনিয়ার দিক থেকে তোমাকে অমনোযোগী বানাইয়া দিবে আখেরাতকে তোমার কলবের মধ্যে স্মরণ করাইয়া দিবে এই কবরের দেয়ারাতে আস্তে আস্তে তোমাকে আকার দিকে মনোযোগী বানাই আবে এইজন্য যত খবর বেশি করি তত আস্তে তোমার কলক পরিষ্কার হতে থাকবে তোমার কলক রোগ আস্তে আস্তে তোমার কলক কলবে সালিম হইয়া যাবে তুমি কলবে সালিম তথা রোগ মুক্ত একটা নিরাপদ কলক নিয়াকে আমাদের ময়দানে আল্লাহকে দরবারে দণ্ডময় করিতে পারবা বানু গভীর রাত এখন আখেরে বাজা খা যাবে ইনশাল আমরা আখেরে মারা আমাদেরকে সহযোগিতা করেছেন মাদ্রাসা স্থায়ী জায়গার ব্যবস্থা হয়েছে আমি আজকের সম্মানিত অতিথির কাছে বলতে চাই সৌদি প্রবাসী মাওলানা শরীফ আহমদ রহমানি الحمد لله رب العالمين والصلاة والسلام على أشفة أنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغطي لنا وترحمنا لنكوننا من الخاصلين اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم إلا نسألك موجبات رحمتك وعزائنا مظلتك والغميمة من كل دير والسلامة من كل إث لا تدع لنا ظنبا إلا غفرته ولا هم إلا فرجته ولا دينا إلا فضيته ولا مرضا إلا شفيته ولا حاجة من حوائل الدنيا والآخرة إلا فضيتها هي لك الظنياء وهم الراحمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم أعز اسلام المسلمين في العالم كله اللهم احفظ الاسلام والمسلمين في الدنيا كلها اللهم احفظ انفسهم واموالهم اللهم احفظ اللهم احفظ انفسهم واموالهم لا سجمن احفظ الله ثم انفس المسلمين برما واموالهم برحمتك يا ارحم الراحمين আল্লাহ করে মাহবীরকে কবুল ফরমান ইয়া আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে ভুল দুটি ক্ষমা করে দেন আল্লাহ সেই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার সহযোগান করেন আল্লাহ আপনারা চললেন একদম দর্শা দেহাত ইয়া মালায় ধরার নেই আল্লাহ ওনাদের বুঝিলে আমাকে মাফ করে দেন ইয়া আল্লাহ ক্রাম যারা কবর বাসী হয়েছেন সকলের কবর মাফ করে দেন কবর গুলাকে বৃহস্পের বাগান মানে আল্লাহ ছেলে মেয়ে আপনার জ্বানে এমত আমরা দরখাস্ত করি নাই এ আল্লাহ দয়া করে আমাদের বিবি বেচা গুলাকে দেন চরিত্রে আমাদেরকে আমাদের আমাদের বেচ্ছদেরকে শর্মিন্দা বানাইলেন না আল্লাহ এ আল্লাহ যে সমস্ত বাইয়েরা দোয়া এ আল্লাহ সকলের নাম আপনার কাছে জানা আছে এ আল্লাহ তাদের জন্য দোয়া ছাওয়া হয়েছে সকলের মাতা আছে যারা অসুস্থ আছেন আল্লাহ সেগত করে দেন যাদের কামাই অধীনে কামাই রবস্থা করে দেন যারা ইন্দ্রস্থ আছে থেকে মুক্ত করে দেন এল্লাহ মাদ্রাসার জন্য আগে পরে নগদে বাকিতে দুনিয়া আখড়াত্র উজ্জ্বল করে দেন আল্লাহ দুনিয়া আখড়াতের বালাই করেন্লাহ এই মাহপিলের গুছিলায় এলাকার উপরে রহমত নাজুল ফরমান সমস্ত ব্যবসায়ী ক্ষেত্রে রূপরা সমস্ত ব্যবসায়ীরা গাড়ি করা আপনার হাবিবা দ্বা দরখাস্ত কবুল ফরমান কবুল ফরমান দীনযোগী রাজ তরফকে আত্মান সমস্ত জোর লোক গায়েদের থেকে আসান ঈশ্বরিত পূরা করে দেন এ আল্লাহ যেই গড়ের কাজ শুরু করার জন্য সিমেন্ট রড ইত্যাদি কালেকশন হয়েছে এ আল্লাহ এই গড়ের আরো যত যাবতীয় আসবাবপত্রের দরকার সমস্ত আসবাবপত্র আপনার ক্ষুদ্রকে আপনার মেহেরবাড়িতে গায়েবের থেকে আসান ঈশ্বরিত পূরা করে দেন এ আল্লাহ আল্লাহ সমস্ত কবুল ফরমান সমস্ত ছাত্র ভাইদেরকে কবুল ফরমান সমস্ত কবুল ফরমান সমস্ত দাতাদেরকে কবুলের হায়াতের মধ্যে বরফ দান করেন হুজুরকে রাখেন এ আল্লাহ আপনার হাজীবের সজাতা আমাদের দোয়া দরখাস্ত কবুল ফরমান আপনার হাজীবের দরবারে কুটি কুটি হাজিয়া মোহসান জরত মৌানা নূর ইসলাম ই আল্লাহ হ্যা তের মুবরক ফরমান মোনে জুব রহমদ অনসারী সাহেব কে সাহত কামেলা আজলা ফরমান আল্লাহ উনার হ্যা তরকত আত ফরান ইয়া আহম রাহমিন সিলেটের যত মাসায় এখে কেরামেরা সিলেটের মাটির নিচে শুইয়া আছেন। আল্লাহ উনাদের derajat बुलंद করে দেন উনাদের ফয়ুজাতের দ্বারা আমাদেরকে করে দেন আল্লাহ والصلاه আল্লাহ তাআলা লা খাইরে খতিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি من ان بك شيئا وانا اعلم به واستغفرك لما لا من الكفر والشرك والكذب والغيبات والبدع والنميمة والفواحش والبهتان والمعاصي كلها وأسلمت وآمنت وأقول لا إله إلا الله محمد رسول الله